বিসমিল্লা রহমান রাহিম্ল করিম প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে আলোচনা করবো ইমান কোথায় থাকে প্রত্যেক জিনিসের থাকার জন্য তো একটা স্থান দরকার তাহলে ইমান নামের বস্তুটি কোথায় থাকে ওকে কি করে দেখা যাবে দেখা যাবে না দেখা যাবে না কেউ দেখেছে না কেউ দেখেনি এমন প্রশ্নগুলো আমাদের কাছে আসা খুব স্বাভাবিক কেন যে বস্তু তো কোথাও গিয়ে থাকে একটা তাকে স্থান লাগে তাহলে স্থান যদি লাগে বস্তুর জন্য তো ইমান নামের বস্তুটি কোনখানে থাকে এটা প্রশ্ন করা তো খুবই স্বাভাবিক কাজে এই রকম প্রশ্নের জবাব আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ তালা বলছেন কোরআনে কারিমের ভেতরে বলা কিন্ন হাবা এলাই কুমুল ইমানা জনা হু ফি কলু বেকুম আল্লাহ রবুল আলমিন এখানে বলছেন যে আমি তোমাদের জন্য ইমানটাকে তোমাদের অন্তরে তার ভালোবাসা দিয়ে দিলাম তোমরা ইমানকে ভালোবাসো সুতরাং আমি তোমাদের উপরে এই অনুকম্পা করেছি তোমরা ইমানকে ভালোবাসতে শিখেছ এবং সেই ইমানকে আমি ঠাই করে দিয়েছি কোথায় ফি কলু বেকুম তোমাদের অন্তরের মধ্যে আমি তার ঠাই করে দিয়েছি আল্লাহ রবুল আলমিনের এই কথা অনুসারে তাহলে আর আমাদের কোনো অন্য প্রশ্ন আর যেন না থাকে যে কোথায় আছে আর কোথায় নেই যেমন আল্লাহ তালা বলছেন কথাটা কি সুরা মুজাদেলার ভেতরে যে আমি অনরূপভাবে এই ইমানকে তোমাদের অন্তরের ভেতরে স্থান করে দিয়েছি সে তোমার অন্তরের ভেতরেই থাকে যখন কোনো একজন মুমিন বান্দা। কোনো একটা পাপ করে তখন সেই মমিনবান্দার অন্তরে একটা স্পট পড়ে যায় যখন আবার আর একটি পাপ করে তখন তার অন্তরে আর একটি স্পট পড়ে যায় দাগ পরে যাই এইভাবে যখন ও অন্যায় করতেই থাকে করতেই থাকে একের পর একের পর এক অন্যায় তার হতেই থাকে শেষ পর্যন্ত তার অন্তরের পুরো দিকটা চতুর দিকটা শুধু দাগ আর দাগ দাগ আর দাগ দাগ আর দাগ হয়ে যায় তখন সেই জায়গায় ইমান এতটাই সংকুচিত হয়ে যায় এবং ইমান এতটাই দুর্বল হয়ে যায় যে সেখানে তার উপযুক্ত পরিবেশ আর থাকে না তার উপরে সব কিছু অন্যায় অবিচার অনাচার প্রাধান্য বিস্তার লাভ করে নাই, আর সেই জায়গাতে ইমান তখন কমজোর এবং অতি দুর্বল হয়ে যায় এই জন্য মানুষকে সদা সর্বদা তার নিজের ইমানেরই স্থানকে সুরক্ষিত রাখতে হলে যে কোনো মুহুর্তে তাকে বদতমিজি থেকে অন্যায় আচরণ থেকে সতর্ক থাকতে হবে এইজন্য জন্য একটা যুক্তিপূর্ণ হাদিস আল্লাহর নবী আমাদেরকে বুঝিয়েছেন কত সুন্দর করে তিনি বলছেন হেমান প্রত্যেক রাজা পৃথিবীর মাটিতে যারাই এসেছে তার রাষ্ট্রকে সুরক্ষা করার জন্য তার রক্ষী বাহিনী থেকেছে তারা তার দেশ রক্ষা করে তারা তার দেশের দিতে দাঁড়িয়ে থেকে বর্ডারে দাঁড়িয়ে থেকে তারা অন্যের তারা শত্রুর মোকাবিলা করে নিজের ভৌগোলিক রেখাকে সুরক্ষা দেয় তাহলে রাজা বাদশাহ এরা যদি তার নিজের ভৌগোলিক সীমারেখাকে তার রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য সে সেনাবাহিনী নিযুক্ত করে তাহলে আল্লাহ রবুল আলমিন তার নিজের দিনকে কিভাবে কোন উপায় দিয়ে কোন সেনাবাহিনী দিয়ে রক্ষা করে থাকেন নভিজি বলছেন কত সুন্দর যুক্তির কথাটা আল্লাহ ইন্মাল্লাহে মাহারে মহু মনে রেখো আমার দিনকে আমার ইসলামকে আমার এ মনোনীত ধর্মকে সুরক্ষিত রাখার জন্য নিরাপদ স্থানে তাকে রাখার জন্য আমিও মিলিটারি রেখেছি সে মিলিটারিটাকে আমার যতগুলো হারাম আমি যে সমস্ত কাজকে হারাম করেছি এক একটি হারাম হচ্ছে আমার এই ধর্মের এবং ইমানের সীমানায় দাঁড়িয়ে থাকা এক একটা করে প্রহরী এর মানে যদি কোনো একজন বান্দা বদ উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয় আমি মদ খেতে যাবো নাজুবিল্লা তাহলে মদ্য পান করাটা হচ্ছে অন্যায় সে অন্যায়ের দিকে যখন আমি এগিয়ে যাব। তাহলে সে অন্যায় দাঁড়িয়ে আছে দিনের এক প্রান্তে তার সাথে আমার সাক্ষাৎ হবে আমি যদি তা থেকে ভয় করে পালিয়ে আসি তাহলে আমি আমার দিনকে সুরক্ষিত করলাম আর তাকে দেখে যদি আমি ভয় না করি তো যেমন বিএসএফ এর সাথে মোলাকাত হতে গেলে সংঘাত ঠিক সেই রকমই ওর সাথে যদি আমার সংঘাত হয়ে যায় মোলাকাত হয়ে যায় তাহলে আমার দিন বরবাদ একটা লোক নওজুবিল্লা বদ উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে অবৈধ উপায়ে কোনো নারীর সঙ্গম সে লাভ করবে তাহলে নারী সঙ্গম অবৈধ উপায়ে অর্জন করা এটা সেরিয়াতে হারাম তাহলে সেই হারাম কে আল্লাহ রব্বুল আলমিন দিনের বর্ডারে রক্ষী হিসাবে তাকে দাঁড় করিয়ে রেখেছেন যখনই তুমি যাবে ওই হারাম কার্যকে সম্পাদন করতে তখনই তোমার বিবেক তোমাকে নাড়া দেবে কি বলে আমি হারাম কাজে যাচ্ছি হারাম কিন্তু আল্লাহর দিনের রক্ষণাবেক্ষণ করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতরাং এর সাথে যদি আমার মূলাকাত হয় তাহলে দিনকে আমাকে পয়মাল করেই যেতে হবে আর দেখে যদি ভয় করে আমি পিছে সরে আসি তাহলে আমার দিন সুরক্ষিত থাকবে তাহলে এই ব্যক্তি তার নিজের মর্জিমতে এবার ফয়সলা করুক যে আমি হারামে জড়িয়ে যাব। না আমি হারামকে দেখে পালিয়ে আসব। যদি হারামে জড়িয়ে যাই তাহলে সে নিজেকে বরবাদির মুখে ফেলে দিল আর হারামকে সে দেখে যদি নিজেকে বাঁচাতে পারে তো তাহলে সে তার দিনকে হেফাজত করলো আমি বলছেন নরকে চলে যাওয়া ব্যক্তিরাকে তাদের ভেতরে ভাগ আছে এমন কিছু নরকবাসী আছে যারা অনাদি অনন্ত কাল ধরে অগ্নিকুণ্ডে জ্বলবে তাদের ভেতরে এমন কিছু জাহান্নামী আছে যারাকে তাদের সাজা পর্যন্তই জাহান্নামের আগুনে জ্বলতে হবে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তাদেরকে জাহান্নাম থেকে টেনে বার করে আনা হবে তাহলে কিছু আছে লাইফার আসামি কিছু আছে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি कि दस मासा जहां नाम्राण देमान जे व्यक्तिर अंतर भेतरे একটা জবের দানা সমপরিমাণ পরিমাণ ইমান রয়েছে তাকেও জাহান নাম থেকে টেনে বার করে আনা হবে আলহামদুলিল্লাহ কি সুন্দর কথা আর একটু আগে গিয়ে নবীজ বলছেন কোনো মানুষের হৃদয়ের ভেতরে যদি একটা সরিষার দানা পরিমাণ ইমান থাকে তো তাহলেও তাকে জাহান নাম থেকে টেনে বার করে আনা হবে একদিন শব্দটা কি ব্যবহার হয়েছে যার অন্তরের মধ্যে দানা পরিমাণ ইমান আছে তাহলে পরিমাণটা যাই হোক সেটা আমার দেখার বিষয় নয় আমার দেখার বিষয় হচ্ছে এইখানে যে আমি এটা প্রমাণ করতে চাইছি যে অন্তরের মধ্যে ইমান বাস করে তো তাহলে এটা প্রমাণ হচ্ছে না হয় না এটাই প্রা হবে নাহরুল হায়াত যেখানে নতুন জীবন দান পাবে এমন একটি নহর সেখানে তাকে গোসল দেওয়ানো হবে তারপরে সেখান থেকে আবার সে উঠে আসবে কেমন উঠে আসবে যেমন নতুন কোনো জায়গাতে জল পেতে গেলে পানি পেতে গেলে সেখানে বীজ বেরিয়ে অঙ্কুরিত হয়ে লতাপাতা পাতা বেরিয়ে আসে তো তরো তাজা লতাপাতা পাতা যেমন বেরিয়ে আসে খুব সুন্দর লাগে দেখতে ঠিক সেই রকমই সুন্দর হয়ে বেরিয়ে আসবে তাহলে সামান্য একটা বিরতির পর আবার প্রসঙ্গে ফিরে আসছি সঙ্গে থাকুন এটা একটা কাবিরা গুণা সবার অধিকার সমান আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড়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 मृत्यु कमनाते ही चाहे तब जो हिला जीवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्यु दान कर मृत्यु कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता हादिस संख्या पांच हजार छश एक मानवतारुणा মহান দিয়ে তাম সৃষ্টির জন্য সঙ্গ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তাহলে আমরা আবার আমাদের আলোচনায় পুনর্বার ফিরে আসি কথা শেষ করেছিলাম যে তাকে এমন একটি নদীতে নিয়ে যাওয়া হবে যার নাম দেওয়া হলো নাহারুল হায়াত সেখানে গেলেই মানুষ আয়ু পাবে নতুন জীবন পাবে তো সেখান থেকে উঠে এসে সে আবার নতুন করে জান্নাতের ভেতরে যাবে কেন যে তার পুরাতন কালিমাকে মুছে দেওয়ার জন্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে নাহারুল হায়াতে নিয়ে গিয়ে তাকে গোসল দেওয়াবেন তাহলে এখান থেকে আমরা বুঝলাম হাদিসটাই স্পষ্ট সুন্দর হাদিস এবং শাহি হাদিস যে তাতে থেকে বুঝলাম যে অন্তরের ভেতরেই ইমান সুরক্ষিত থাকে তার জায়গাটা হচ্ছে অন্তরটাই আর একটি প্রসিদ্ধ হাদিস আপনাকে শোনাই এই হাদিসটা বর্তমান যুগে আমরা যেন মনে হচ্ছে শতকরা নব্বই জন লোক পড়েছি কিন্তু পড়ে মনে রাখতে পারিনি মনে রাখতে পেরেছি কিংবা তার বাস্তবায়ন হয়তো আমাদের দ্বারাই সম্ভব হচ্ছে না আমরা কাপুরুষ কিছু বুঝে আসছে না এত সুন্দর হাদিস এত চমৎকার হাদিস আল্লাহ নাবি বলছেন মনরা আমিন অর্থ কি যদি চোখের সামনে কোথাও অন্যায় হতে দেখো অন্যায় হচ্ছে এবং তা তুমি উপলব্ধি করো যে হ্যাঁ এটা অন্যায় শরীয়তার উল্টো হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে তাকে তুমি প্রতিহত করো তোমার হাত দিয়ে তোমার বাহু বল দিয়ে তোমার শক্তি দিয়ে না এটা হতে দেওয়া হবে না এটা শরীয়ত নয় এটা শরীয়তের উল্টো এটা ধর্ম নয় এটা ধর্মদ্রোহিতা এটা হচ্ছে কফর কাজে এটাকে হতে দেওয়া হবে না এই বলে বাহুর শক্তি পেশির শক্তি খরচ করে তাকে রুখতে হবে না হতে দেব না এটা হচ্ছে ইমানের তাগিদ এটা হচ্ছে ইমানের চাহিদা মুনকার হবে এবং আমি চুপচাপ বসে থাকব। তা নয় ইমানের তাকা যা এটা নয় অতএব যদি সিচুয়েশান এমন হয় অবস্থা এমন হয় যে হাত দিয়ে বাহু বল দেখিয়ে শক্তি প্রয়োগ করে সে অন্যায়কে রোধ করা যাবে না সম্ভব নয় এমন হতে পাওয়া পারে যাদের কাছে অন্যায় হচ্ছে তারা উল্টো আক্রমণ হেনে দিতে পারে তখন আমি হয়তো ক্ষতিগ্রস্ত হব বা আমি আক্রান্ত হতে পারি এমন যদি ভয় বা এমন আশঙ্কা যদি বোধ করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলম্নবী বলছেন যে হাতের কাজ যদি সম্ভব না হয় তাহলে মুখের কাজটা কি বন্ধ হয়ে যাবে মুখের কাজটা বন্ধ করলে চলবে না কেমন মুখের কাজ বন্ধ করলে চলবে না অর্থাৎ মুখ দিয়ে নিষেধ করো তোমার বাক্য দিয়ে তাকে নিষেধ করো এটা অন্যায় হচ্ছে এটা ঠিক করছ না এটা তোমরা বন্ধ করো এটা রোহিত হোক এটা আমরা চাই কেন যে ইসলাম একে সাপোর্ট করে না একে সমর্থন দেই না যে তুমি এটা বন্ধ করো এটা তুমি বাদ দাও তাহলে যদি আমি আমার মুখটাকে ব্যবহার করি তাহলে আমার এই বাধা দান হয়তো সে অন্যায়টা বন্ধ হতে পারে তাহলে অন্যায়কে মুখ দিয়েও যদি নিষেধ না করি তাকে বাধা দান না করি হাত দিয়েও যদি তাকে আমরা বন্ধ করার চেষ্টা না করি তাহলে তার মানে কি এটা বুঝাই না যে আমি নিরব দর্শক যদি মানুষ কোনো বিষয় নিরাপতা পালন করে তাহলে এই নিরাপতা পালন করাটাই হচ্ছে প্রতিপক্ষের জন্য দলিল প্রমাণ এতগুলো লোক কোনো কথা বলে না সবাই নীরব কেউ কোনো দিন প্রতিবাদ করে না এই আবার প্রতিবাদ করছে কেন তাহলে দশ যদি কি করে কোন একটা বিষয় নিরবতা পালন করে তাহলে এই নিরবতাটাই কি হয়ে যাবে তাদের কাছে প্রমাণ হিসেবে খাড়ো হবে যে না আমরা যা করছি তা ঠিক এটা আমরা অন্যায় করি না তাহলে কি এই নিরবতাটাকে আমাদের পালন করাটা উচিত একবার অনুচিত কথা नबीन परि एम होते एम अवस्था तुम्हारे सामने आसते परे जो से दिन तुम ता मुख दिए निषेध करते बाहुबल तो अनेक दूर कथा का मुख दिए जो दि एक कथा बोलते जाओ भाषा व्यवहार करो चेषा करो जो ये रुकब तेल होते तुम्हार कण्ठस्वर के रोध कर दे चुप ऐ एक शब्द बोलना যা করছি করতে দাও এমন হতে পারে সেই ক্ষেত্রে তুমি কি করবে তোমার ইমান তোমাকে কি বলে যে তাহলে আমার দুটো অস্ত্র যদি ভোঁতা হয়ে যেয়ে থাকে তাহলে আর কোনো অস্ত্র আমার কাছে নেই হ্যাঁ আর একটা অস্ত্র আছে সে অস্ত্রটা কি আল্লাহ নবী বলছেন লোকটাকে ঘৃণা করো ওকে মন থেকে মন্দ জান ওকে তুমি ভালোবেসো না খেয়াল আছে যদি এই সিরিয়াল আপনি শুয়ে থাকেন এবং এই আলোচনার পর্ব যদি প্রথম থেকে আপনি আমার সঙ্গ দিয়ে থাকেন তাহলে এটা মনে আছে যে ঘৃণা করাটাও কিসের অঙ্গ বলেছিলাম ইমানের অঙ্গ বলেছিলাম কাউকে যদি আমি ঘৃণা করি ব্যক্তি স্বার্থে নয় আল্লাহর স্বার্থে যদি তাকে আমি ঘৃণা করি সেটা হচ্ছে ইমানের অংশ তাহলে এইভাবে যদি আমি ঘৃণার দ্বারাই প্রমাণ করতে চাই যে ইসলামের উল্টো হচ্ছে বলে আমি তোমাকে এই স্বার্থে ঘৃণা করছি তাহলে এটা ইমানের পরিচয় তারপরে নবিজি বলছেন যদি এমন একটা মানুষ হয় যে তার মুখ দিয়ে কাজ করার তার কাছে ক্ষমতা নেই তার বাহু দিয়ে তাকে রোধ করার ক্ষমতা তার কাছে নেই অন্তর দিয়ে সে যদি তাকে ঘৃণা করতে না পারে এতটুকু তাকে আল্লাহ তালা বোধ শক্তি দেয়নি বা এমন চিন্তা ভাবনা তার মধ্যে নেই তাহলে লোকটা সম্বন্ধে কি বলা যাবে চোখের সামনে অন্যায় হতেই থাকবে চোখের সামনে ইসলাম দুশমনেরা ইসলামের নামে দুঃশনী চলাতেই থাকবে আর আমরা বসে বসে দেখব আল্লাহ রসুল সাবধান বাণী উচ্চারণ করে বলছেন সে যদি অন্তর দিয়েও ঘৃণা করতে সমর্থ না হয় সে যদি তাকে ঘৃণা করতে না পারে তাহলে তার অন্তরের ভেতরে খোঁজ করে করেও তুমি একটা ইমানের বুন্দ তুমি একটা ইমানের একটা মাত্র বিন্দু আর খুঁজে পাবে না তুমি বিশ্বাস করো যে তার অন্তরের ভেতরে ইমানের বিন্দু বলে আর কিছু বাকি নেই অতএব যদি ইমানের বিন্দু তার কাছে বাকি থাকতো তাহলে সে কি এই নিরাপত্তা পালন করত করতো না বন্ধুরা আমার একটা এই মর্মে কথা বলে দিচ্ছি কথাটা আপনাদের জন্য খেয়ালে থাকে মন আবুল কাসিম সাহেব সাইফ বনারসি উনি জামিয়া সালফিয়ার বেনারসের একজন নাম করা আলেমী দিন তিনি তার কিতাব সওয়াউদ্িকের ভেতরে উল্লেখ করেছেন যে ইমাম বুখারি রহমাতুল্লা আলাইকে তার সমকালীন এক আলেমী দিন তার নাম ছিল আবু হাফস তিনি তাকে বদনাম করার জন্য একটা গলত ফতুয়া তার দিকে সম্বোধিত করেছিলেন কি যদি কোনো বাচ্চা কোনো রমণীর দুধ পান করে এবং আর একটি বাচ্চা ওই রমণের দুধ পান করে থাকে তাহলে সেই বাচ্চা দুটো কি হয়ে যায় দুধ ভাই বা দুধ বোন হয়ে যায় তারা নাকি দুধ ভাই দুধ বোন হয়ে যাবে এ কথাটা ইমাম বোখারি বলেছেন এই কথাটা কি আর শোভা পায় ইমাম বুখারির মতো লোকের কাছে তার জন্য ইমাম বুখারিকে বাড়ি ছাড়া হতে হয়েছিল তাকে এই মাঠ থেকে ওই মাঠ এই গ্রাম থেকে ওই গ্রাম এখান থেকে ওখান তারা খেয়ে বেড়াতে হয়েছিল তিনি রাতের নিদকে হারাম করে দিয়েছিলেন এই শক্তির কাছ থেকে বাঁচতে রাষ্ট্রীয় শক্তিকে তিনি খেপিয়ে দিয়েছিলেন এই আবু হাফস তাকে ধরার জন্য যখন এখানে ওখানে চেষ্টা চলতে লাগলো এমাম বোখারি বাড়ি থেকে পালিয়ে পালিয়ে পালিয়ে পালিয়ে কোথায় কোথায় কোথায় কোথায় বেড়ালেন শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বাড়ি ফিরে এলেন রাত্রিবেলায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি দোয়া করেছিলেন মালিক আল্লাহ सारा जगते अत विशाल कायन मध्य सब प्राणी जो जगह हई क्यों मत एक आबू आबदुल्ला मुहम्मद बीन इलर ज्चेना अतएव तुम्हें एमन एक जगह ठाई कर दाओ जेखने व्यवस्था ठीक है हमार उपयोगी आल्लाबीन कालयरिया कर दो करें जे रे दोआा करें से रे इंतकाल करें से रमजान मास रत ঘটনা যাই হোক না কেন তারপর থেকে আবু হাফসেরই এক ছেলে তার নাম উল্লেখ করা হয়েছে তার নাম মুহাম্মদ তিনিও একজন আলেমে দিন যখন এই ঘটনা ঘটে গেল তখন আবু হাফসের সামনে তার ছেলে মোহাম্মদ সাক্ষাৎ হতে গেলে তিনি কথাই কথাই বলতেন আব্বা যান আপনি এমন একটা অন্যায় করেছেন যে অন্যায়টা করার জন্য আপনি আমার বাপ আপনি আমার পিতা কোন সময় আপনার সম্মান ব্যাহত হোক কোন সন্তানের দ্বারাই এটা আল্লাহ তালা চান না এবং কাফির পিতা মাতা হতে গেলেও তাদের সম্মান বজায় রাখতে বলা হয়েছে সন্তানকে অতএব এদিকে লক্ষ্য করে আমি আপনাকে কিছু বলতে পাচ্ছি না কিন্তু আমার মন বলছে যে আপনার মতো একজন লোককে আমি ঘৃণা করি আমার ইচ্ছা জাগছে আপনাকে যেন আমি একটু মন্দ চিন্তাভাবনা করি কেন জাগছে মনের ভেতরে এমন কথাটা যেহেতু আপনার মতো একজন আলেমে দিন আলেম দিন হওয়া সত্ত্বেও আপনি কি করে এমন একটা গলত কথাকে আপনি রচনা করলেন আর করার পরে ইমাম বুখারি রহমাতুল্লা আলের মতো লোকের নামে আপনি এটাকে রটিয়ে দিলেন আর রটিয়ে দেওয়ার পরে দেশের শক্তিকে রাষ্ট্রীয় শক্তিকে আপনি খেঁপিয়ে তুললেন এতে কি লাভ হল উনি শেষ জীবনটা এ বাড়ি থেকে ও বাড়ি এ গ্রাম থেকে ও গ্রাম এখান থেকে ওখান ওখান থেকে সেখান তিনি শুধু পালিয়েই বেড়ালেন তাহলে এই আচরণটা কি খুব ভালো আচরণ হয়েছে এই কথাটা বলে তিনি এটাই প্রমাণ করতে চাইছিলেন যে মান কেউ যদি কাউকে ভালোবাসে আর কেউ যদি কাউকে ঘৃণা করে তো তাহলে সেটাও হবে ইমানের অঙ্গ হিসাবে কাজে আপনাকে দেখতে আমাকে একটু কেমন লাগে তার মানে লুকায়িত কথাটা কি যে আপনাকে আমি মন থেকে একটু মন্দ জানি আপনার কাজটা মন্দ বন্ধুরা আমার কি বুঝলেন তাহলে এই যে দুটো হাদিস আপনাকে দেয়া হলো এখন এর ভিত্তিতে আপনি ভাবুন আমাদের দেশে আপনাদের দেশে আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে যত রকমের কানেকশান আছে সে সমস্ত কানেকশনে কেবল কানেকশানে আমরা যা যা এগুলো দেখছি এই অন্যায়কে বাবা রোধ করতে পারে বাবা রোধ করে না মা রোধ করতে পারে মা রোধ করে না দেশের সর্দার মূল রোধ করতে পারে দেশের সর্দার মূল রোধ করে না যিনি ব্যবসায়ী ব্যবসার স্বার্থে এগুলোকে ব্যবহার করছেন নিজের দোকানে হারাম সিডিকে হারাম টিভিকে চালিয়ে রেখেছেন এবং তাতে তার উপার্জনকে বাড়িয়ে দিয়েছেন देशर लोक की नामी की बेनमजी सबा बस बस देखी ओ दोकने बस चा खाँची बसें बस गल्पुजे समय काटा क्योंकि आल्लर बंदा क्यों तैयारी दिन उल्टो ये तुम बंद करो ये भलोबासी एम कथा बलार सुमुति आल्ला दिख्ते ना तेल के, के बोलते परि गाड़ गाड़ी वोने गाड़ी गाड़ी इसलामी बयान शुने लाभ है ना কথা যদি একটাই শুনি আর তার যদি বাস্তবায়ন নামার দ্বারাই সম্ভব হয় তাহলে এটাই হচ্ছে সব জায়গায় কাম্ম কথা অতএব একটু হাত তাকে নাড়া দিন এই হাত অনেক কিছু কাজ আপনার করে দিতে পারে আল্লাহ কাছে ক্ষমতা চান যেন আমি এত দুর্বলী লোক আমি না হয়ে যাই যে একটা বেমানির সামনে আমি রুখে দাঁড়াতে পারবো না রুখে দাঁড়াতে যদি নাও পারি আমি তাকে অন্তর্ধিক ঘৃণা করতে পারবো না এত দুর্বলীমান আল্লাহ তুমি আমাকে দেবে না আল্লাহ তোমার কাছে প্রার্থনা তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ আমার মোনাজাতকে কবুল করো আমরা যেন সমাজ থেকে এই উঠাতে পারি এবং তাকে ঘৃণ্ণা করতে পারি অন্তত এই সমতি তুমি আমাদেরকে দাও আমিন ও আখরে দাও আনা আলহামদুলিল্লাহ রব্বুল আল আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় আপ পুন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 Decide your choice, be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. Dekhoon, or dhangi Kal raat, shad shad tae aap puno shamprachar. Shokal shad nao TV Banglae. Abu Bakar, Abu